দেখবেন এইটা মানুষের মধ্যে বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে এই ওয়াসিকা নাই মধ্যপন্থা কিছু আমল অনেক বেশি করতেছে আবার কিছু আমলের খবর এনে দেখবেন যে খুব নামাজি আবার মা বাবার সাথে খারাপ আচরণ করে নামাজ পড়তেছে অনেক নামাজ অনেক দানা অনেক খয়রাত কিন্তু মা বাবার সাথে বেয়াদি করতেছে স্ত্রীর সাথে অসৎ আচরণ করতেছে আবার দেখবেন অনেক ভালো দান দেখা করতেছে চলা তাদের করতেছে বাইরে গেলে পর্দা করে না পর্দা নাই মানে কিছু এবাদত খুব জোরে আর কিছু এবাদতের কিছু আমালের খবরে নেই এটা হলো ওয়াসাতে গিয়ে বুঝে নাই যে কোন একটা আবাদতের ব্যাপারে চরমপন্থী হওয়া যাবে না বেশি অত্যাধিক করা যাবে না কারণ একটাকে অত্যাধিক করতে গেলে আরেকটা ক্ষতি হতো কারণ ইসলামের আবাদত যে এটা একটার সাথে আরেকটার সম্পর্ক আছে একটা যদি আপনি বেশি করে পেলাম আরেকটার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে যেমন আপনি এসার পরে রাত্রে ঘুমাইলেন না বলেন যে না সারা রাত নামাজ পড়তো তো নামাজ পড়া তো বালকাজ এখন না ঘুমায় পজোর পর্যন্ত নামাজ পড়ছে পরে পজরের নামাজও ঘটছে এখন সকাল বেলায় আপনি অফিসে গেছেন অফিসের কাজ আপনি ঠিক মতো করতে পারবেন না দেখবেন যে এখানে বাজি করবেন টেবিলের উপরে ঘুমাইবেন চেয়ারের উপরে ঘুমাইবেন আপনার মনোযোগ আসবে না কারণ রাত্রে আপনি ঘুমান নাই। তাহলে একটা বেশি করতে যায় এই জায়গায় আপনার অনেক সমস্যা তৈরি হচ্ছে আবার দুই তিন রায় এরকম আপাতত করে দেখেন পরে আবার ফরজও পারবেন না হসপিটালে ভর্তি থাকতে হবে এখানে এরকম মানে চরম হওয়া যাবে না কোনো সমন্বয় করে আল্লাপ খরচ করছে এসা থেকে লম্বা সময় আল্লাপা কোন সলাতর করেন নাই কেন করেন নাই যে বান্ডা সুস্থ থাকতে হলে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হলে এখানে তার ঘুমের দরকার আছে পর থেকে জোহর পর্যন্ত দীর্ঘ সময় কোনোকে জন্য মুক্ত করে এতেদাল করে বারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাপনা করে আল্লাপাক করছেন এজন্য শরীয়তের ক্ষেত্রে হইতে হবে মধ্যপন্থী ওই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি তিনজন সাহাবি আসছিলেন নবীসাল্লামের স্ত্রীদের কাছে এসে নবী সালামের সম্পর্কে জিজ্ঞাসা করছেন তখন আমরা অল্প আবাদতো নবিস্লামের সাথে তুলনা করলে হবে না কারণ নবিস্লামের আল্লাহ অতীতের ভবিষ্যতে সব গুণা মাফ করে দিচ্ছেন আর আমাদের তো খালি আর গুনা তাহলে নবী সাল্লামের এবাদত না করলেও অসুবিধা আরেকজনে কবি মিয়া তোমাদের আরো কঠিন আমি জীবনে বিয়ে শাদি করব না কারণ বিয়ে শি করব না ভালো উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করবে খালি জেহাদ করব। আল্লাহর আবাদত করবো এই জন্য বিয়ে করবে না কারণ বিয়ে করলে সব চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভয় করি সবচেয়ে বড় তাকুয়াবান মাঝে মাঝে দি কন্টিনিউ সিয়াম পালন করি না উচলি রাত্রে আমি তাহার্য করি পড়ি আবার ঘুমাইও সারা রাত কোনদিন আমি নামাজ পড়ি না আমি কতক্ষণ বুমাই কতক্ষণ আপাদত করি সব মানুষের দায়িত্ব মিলেও তো নবী সাল কারণ আমাকে আপনাকে কয়জন মানুষের কাছে দাবাত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে আর নবী সাল সালামের দায়িত্ব সমগ্র আলমের সবের কাছে দাওয়াত পৌঁছানো তাহলে এই মহা দায়িত্ব নিয়েও আমার এগারোটা স্ত্রী আছে পরিবার আছে সংসার আছে বিয়ে সাদী সারি তাহলে এইটাই হইল আমার পামান রাগেবান সুন্না সুনি কেউ যদি এই বারসাম্যপূর্ণ জীবনযাপন থেকে দূরে সরে যায় সেই আমার আমারই অন্তর্ভুক্ত না। তাহলে থেকে সারা জীবন রোজা রাখি উম্মদ থেকে বাদ বিয়ে শাদি বাদ দিছে আল্লাহর এবারতের জন্য তাহলে সে তাও উম্মদ থেকে বাদ তাহলে নিজের ইচ্ছা মতো হেবাদত করলেও আপনি নবিসামের উম্ম থেকে বাদ পড়ে যাবেন কারণ ইসলামটা একটা বারসাম্যপূর্ণ ওয়সাতেই যা বলা